আলহামদুলিল্লাহ রবীলআল ওসলাত ওয়াসালাম আল্লাহ শাফিলাম ওয়াসাইদিন নবীন মহম্মদ আল্লাহ আলহি ও আসফাঈন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল আমাদের সর্বশেষ শেষ আমরা যখন হাজি আলোচনা করছিলাম বিষয় ছিল ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তালা ছায়া দান করবেন তেমতের দিন যখন কোনো ছায়া থাকবে না যারা একে অপরকে একজন মুসলমান আর একজন মুসলমানকে শুধুমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে মোহাবত করেছেন আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না রক্তের কোনো সম্পর্ক ছিল না ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো সম্পর্ক ছিল না শুধুমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্যেই এই সম্পর্কটা এই সম্পর্কটা লেবা ঝিল্লা আল্লাহর উদ্দেশ্যে হলে তার মর্যাদা তার শান এত বেশি আরও নিচে জায়গা পাওয়ার হাজি আপনারা শুনেছেন এছাড়াও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 সাধারণ মুসলমান কিন্তু একে অপরকে আল্লাহ রাস্তে মোহ্বত করেছিল এ বিষয়ে আমরা আরও কিছু হাজি আপনাদের সামনে এখন পেশ করব আবু হাই রাজি আল্লাহ আনহুবানা করেন ইয়ামা রসুল্লাহ সাল্লা বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন আইনাল মোতাহাবু নি আমার জালালের কারণে আমার ইজ্জতের কারণে আমার শানের কারণে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 ইমানের ভাই ইসলামের ভাই এই জন্যই আপনাকে মহব্বত করতে হবে আপনার আমল দেখে ইমান দেখে এলম দেখে আপনাকে আমি মহব্বত করবো আরেকটি হাদিস এসেছে যা রাজল রাসুল্লাহি সাল আলী ও ফল ইয় রাসুল্লাহ কাই ফেতারাফি রাজুলিন আহাবা কাউমান আলম ইয়াল হাক বিহিম ফাকল রসুল্লাহি সাল আলী ও আলমার উ মা আমা এই হাদিসটি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 তার চরিত্র ভালো তার নামাজটা ভালো তার তেলাটা ভালো এগুলো সব কিছুই তুমি যখন চিন্তা কর আসলে তুমি আল্লাহ সম্পর্কেই চিন্তা চলে আসে যে আল্লাহর উদ্দেশ্যেই আল্লাহর আন আল্লাহর জন্য নামাজ পড়ে এই জন্য মহব্বত করি তাহলে এই যে আল্লাহ তারার সঙ্গে তোমার সম্পর্ক হয়ে গেলো এবং মহব্বত বেড়ে গেলো এই লোকের কারণে এইভাবে ব্যক্তির মহব্বতটা প্রকারান্তরে আল্লাহর দিকেই শেষ পর্যন্ত চলে যাচ্ছে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 একটি হাদিস এসেছে ইদা আহাবা হাদুকুম আহা হু ফিল্লাহ ফাল ইউম হু ফাইন হু আব কা ফিল উলফা ও আস বা তুফিল এ হাদিস হাসান মোরসাল হিসাবে এসেছে এমনি আবুদ্দুনিয়া বর্ণনা করেছেন হাসান মোরসাল হলেও হাসান তিনি বলেছেন তোমাদের কেউ যখন কাউকে তোমার ভাইকে দিনী ভাইকে পছন্দ করো মোহাব্বত করো আল্লাহর বাস্তে ভালোবাসো তাহলে তাকে বলে দাও যে আমি আপনাকে আল্লাহর আসতে মহব্বত করি আমি আপনাকে আল্লাহর আস্তে মোহব্বত করি তাহলে এটা হবে কি তোমাদের দুজনের অন্তরের মধ্যে মোহব্বত আরও গাঢ় হবে দীর্ঘস্থায়ী হবে এবং মোহব্বতার পরিমাণটা আরও বৃদ্ধি পাবে কীভাবে বলবেন কোন কোন ইমাম রেকমেন্ড করেছেন আরবিতে বললে ইনি ওহেব্বু কাফিল্লাহ লা গা আমি আপনাকে আল্লাহর আস্তে মহাব্বত করি আর অন্য কোনো কারণে নয় তো বাংলা হতে পারে আপনার নিজের ভাষা যেটা আছে সে ভাষা আমরা বলতে পারি তাতে করে ইনশাআ আল্লাহ মহাব্বতটা বেড়ে যাবে এন কেউ যদি আপনাকে এইভাবে বলে ইন্নি ও হেব্রুকা ফিল্লাহি কমপাকে ইন্নি ও হেব্রুকা ফিল্লা যে আমি আল্লাহর ওয়াসে আপনাকে মোহাব্বত করি তাহলে সে একটা এই সুন্দর কথা আপনাকে বলল তাকে একটা জবাব দেন তাকে একটা রিপ্লাই দেন তাকে আপনি কিছু ফেরত কি দেবেন তাকে এই ব্যাপারে ওলা সাজেস্ট করেছে এটা বলেন আহাব্বাকাল্লাদি আহাবানি মিন আজিলে সেই সত্তা আপনাকে মহাব্বত করুন যার কারণে আপনি আমাকে মোহাব্বত করেছেন সে আল্লাহ আপনাকে পছন্দ করুন মোহাব্বত করুন যার কারণে আপনি আমাকে মোহাম্বত করেছেন তাহলে এটা একটা যে কথাটা পরিষ্কার করে বলে দেওয়া এটা অনেক সময় লোকেরা সংকোচ করে বলে না মনে মনে মহব্বত ধরে রাখে বলার মধ্যে আরও অতিরিক্ত সবাব প্রকাশ করার মধ্যে আরও অতিরিক্ত নেকি পাচ্ছেন এবং সম্পর্কটা আরও গাঢ় হচ্ছে উনি পালেন যে আপনি ওনাকে মহব্বত করেন তখন ওনার মহব্বতটা আরও বাড়বে না কমবে এখন আরও বেড়ে যাবে উনি যখন শুনবে যে আপনি ওনাকে বলেছেন আমি আপনাকে মহব্বত করি আল্লাহর আসতে তো উনি বলেন সাংঘাতিকত বেচার আমাকে কোনো স্বার্থ নাই লেনদেন নাই আল্লাহর রাস্তে মহব্বত করে আমারও দায়িত্ব হয়ে যায় ওনাকে মহব্বত করা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 ওটা নাজাইজ প্রকাশ হয়ে গেল ওর মধ্যে কোনো স্বভাব আছে মানে গুণ আছে তো যেখানে লোকেরা গুণা করতে দ্বিধাগ্রস্ত হয় না সংকোচ করে না তো আমরা নেকিটা করতে নেকোচ করব কেন তো এই একটা যে তাকে বলে দেওয়া এটা হেল্পফুল মোহব্বত বৃদ্ধির জন্য দুই নম্বর কি হতে পারে মাঝে মধ্যে কিছু ছোটোখাটো হলেও হাদিয়ার বিনিময় করা একটু আগে আমরা আলোচনা করেছিলাম এই ব্যাপারে হাদিস নবী করিম সাল্লাম সাদ করেছেন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 মাত্র কয়েক টাকা দামের তো এইরকম আর যদি কোনো সময় দাওয়াত খাওয়ানো যায় এটাও আরেকটু বড় হাদিয়া আপনি আপনার একটা উপলক্ষে কোনো ফাংশান উপলক্ষে দাওয়াত দিলেন সেও আপনাকে দাওয়াত দিল তার বাড়িতে বেড়াতে গেছেন সাথে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে যাওয়া একটি মিষ্টি নিয়ে যাওয়া সুযোগ হয়ে গেলে তা হা দাও তাহা একেবারে শুকনা শুকনা যে আরো না করে মাঝে মধ্যে যদি পাড়া যায় হাদিয়ার বিনিময় করা একটা শূন্যতির আমল হয় সবাব হয়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 আমি মোহাম্মদ বদরুদ্দুজানা দেখছেন বাংলা ডায়ল ডায়ল ডিসন ডিসকশন ডিবেট ডিবেলিমিনেট মিসেপন বর্তমান বিশ্বের হাহাকার ও হতাশার সমাধান কি আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাওয়া এই আধুনিক সভ্যতায় আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বললেন সর্বোত্তম সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি समाधान वरकत दर्शक मंडल एके अबर के मोहब्बत कर खादी सुन ভ্যারি প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে তো আমার আগের কোনো সম্পর্ক নয় পরিচয় নাই তা আপনারা যে এই দিনের কারণে সময় দিয়েছেন ধৈর্য ধরে এই প্রোগ্রামে এসেছেন এবং মনোযোগ সহকারে শোনার চেষ্টা করছেন আমি ফিল করি যে আমাদের মধ্যে একটা মোহব্বতের সম্পর্ক হয়ে গেছে ইনশাআল্লাহ এটা ফি করে ফেলি আমরা আমি আপনাদেরকে আল্লাহর আসতে মহব্বত করি আলহামদুলিল্লাহ আপনাদেরকে কোনো দিন দেখিনি আবার কবে দেখা হবে কি তাও জানি না কিন্তু আমাদের ইমানের সম্পর্ক আছে থাকবে ইনশাল্লাহ তো এরকম করে আমরা এই মহব্বতের চর্চা করি দিনই ভাইদের সঙ্গে লেবা ঝিল্লা এরপরে এটা ধরে রাখার জন্য হাদিয়ার বিনিময়ের কথা আমরা আলোচনা করেছিলাম বিরতির আগে আরেকটা জিনিস হচ্ছে যে হাদিয়া পরে একটু মাঝে মধ্যে ভিজিট করা দেখতে যাওয়া জেয়ারত করা জিন্দা অবস্থায় জেয়ারত করা যায় খালি মরে গেলে জেয়ারাত করা যায় না মানুষের এই জেয়ারত খুব এর মধ্যে অনেক ফজিলত আছে এত সবাব আছে যারা আল্লাহ রাস্তা এঁকে অপরকে জেয়ারত করে তার মতো যাওয়িন হাদিস এসেছে আল্লাহর আসছে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার জন্য আল্লাহর আস্তে মোহাম্মত বৃদ্ধি করার জন্যে ভিজিট করার একটা সাজেশন দেওয়া যেতে পারে হাদিসে এর অনেক ফজিলত এসেছে একজন আরেকজনকে দেখতে যাওয়া একটু দেখা করে আসা একটু খোঁজ নিয়ে আসা এর মধ্যে যে কত স্বভাব এ বিষয়ে আবু হরাই রা রাজি আল্লা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন আলী নবী সাল আলহি আসাল্লামাকল আর নারাজুল্লান হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে নবী করিম সাল সালামী সাদ করলেন একজন লোক তার একজন ভাইকে দেখতে গেল আরেকটি গ্রামে তার সঙ্গে একবার দেখা করতে গেল যে তার ভাই একজন মুমিন ভাই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 আমি তার কাছে কোনো মাল বানতে চাচ্ছি না সেও আমার কাছে কোনো টাকা পয়সা পাবে না কোনো সম্পদের ভাগাভাগি করতে যাচ্ছি না ব্যবসা বাণিজ্যের নিয়ে কথা বলতে যাচ্ছি না কোনো গরজ নাই শুধু মাত্র জিনিস তাকে আমি আল্লাহর আসতে মোহাব্বত করেছি তার দিনদারি দেখে মাঝে মধ্যে তাকে আমার দেখতে মনে চায় সেই উদ্দেশ্যে তাকে দেখতে যাচ্ছি কওয়ালা ফাইনি রাসুল উল্লাহি লাইকা এখন তিনি পরিচয় দিলেন যে আমাকে আল্লাহতালা আপনার কাছে একটা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 কোনো কোনো সময় লোকরা মহব্বত করে বেতাল মহব্বত করে মানে বল গাহারা বেশি মোহ্বত শুরু করে দেয় কিন্তু মোহব্বতের মজবুতি নেই আল্লাহর ওয়াসে করা হয়নি এমনি ভালো লাগছে কেন ভালো লাগছে তাও জানি না কিন্তু খুব মহব্বত কিছু বন্ধু এমন আছে না বন্ধু ফোন করলো রাতের বারোটা উঠে চলে গেলো বন্ধুর কাছে আড্ডা দেবে বসে বসে আড্ডা দেয় খুব বন্ধুর জন্য জান আল্লাহর ওয়াস্সে কিন্তু কিছু নাই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 আবার হঠাৎ করে উল্টা হয়ে যায় এরকম কিছু লোক আমাদের সমাজে আসে তো একটা হাদিসি এসেছে আহ নাম্মা আসা আসা হাবিব্যাকা এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিদিতে এবং বাই হাদিসটি শাহী হিসাবে মহাদেশ স্বীকৃতি দিয়েছেন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 এখন আসি আমরা শেষের দিকে যে এই মহব্বত করতে গেলে মোহ্বতে কতগুলো দাবি আছে যদি আপনার বন্ধুকে সুযোগ হয় তাহলে তাকে নসিহত করবেন টাইম টু টাইম তার ভিতরে কোনো আমলের ত্রুটি থাকলে দৃষ্টি আকর্ষণ করবেন জামাতে নামাজ পড়ে না জমাতে আসার জন্য তাকে খুব করে উৎসাহিত করবেন ঠিক তেমনি কোনো জিনিস আপনার যেটা ভালো লাগে তাকেও সেটা করতে বলেন যেমন আপনি একটা ভালো জিনিস কিনেছেন বাজার থেকে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 ওদেরকে বুঝান তার গীবাদ করছে তাদেরকে থামান তার গোপনীয়তা কিছু জানেন আপনি অত্যন্ত গোপনীয় আপনাকে বলছে কাউকে ফাঁস করে দেওয়ার দরকার নাই এটা আপনারা রাখেন আমানত রাখেন তার ক্ষতি হয়ে যায় এমন কোনো কিছু ঘটলে ক্ষতি থেকে থামানোর জন্য এগিয়ে যান দোয়াউল আহ দোহারি গাইব সে যখন আপনার সামনে নাই তার জন্য মনে পড়লে মাঝে মাঝে করবেন কারণ দিনী জন্য তাদের অনুপস্থিতিতে দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহ ওই বেচার অসুখ শুনেছিলাম আল্লাহ আপনি তাকে সেবা দান করেন দোয়াটা কবুল হয়ে যাবে আর ওই দোয়া কবুল আর আমি তার জন্য দোয়া করলাম একজন আমার কাছে বসে আল্লাহ সে তার জন্য যা দোয়া করল আল্লাহ একে তা দান করেন আরো বেশি দান করেন আল্লাহ কেমেসলুহুল তোমাকে আল্লাহ এরকম দান করুক আকসার সে যদি কোনো সময় পথভ্রষ্ট হয়ে যায় সে কোনো লাইন চ্যুত হয়ে যায় অন্যায় দিকে চলে যায় গুনার দিকে চলে যায় তাকে থামানোর জন্য যান দিয়ে চেষ্টা করতে হবে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে সেই জন্য উল্টাপাল্টা কাজ না করে যদি আপনার সাধ্য থাকে তাকে বোঝানোর জন্য সৎপথে রাখার জন্যে এইভাবে বন্ধুত্বের আল্লাহর রাস্তায় বন্ধুত্ব আল্লাহর রাস্তায় মহব্বত করার এই হকগুলো সহকারে পালন করলে আশা করা যায় ইনশা আল্লাহ আরসের নিচে আমরা ছায়া পেয়ে যাব এই কঠিন দিনে এবং আরসের ডান পাশে আল্লাহ তালা আমাদের জন্য এক মুসলিম যখন আর একজন মুসলিমের সঙ্গে আমাদের দেখা হয় তখন কেউ আমরা দুই হাত দিয়ে মুসাফা করি কেউ এক হাত দিয়ে করি তোমার কোনটা সঠিক সেটা জানার জন্য মুসাফাহা একজন মুসলমান আর মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে সালামের পরে মুসাফাহা মুসাফাহার সুনতির তরিকা যেটা এক হাতেই এসেছে এই এক হাতের যেহেতু শহীদ সুননতির আমল পাওয়া যায় ওটার ঘুরে বস করাটাকে আমি সেফ মনে করি অল্লা আলাম, আর এর মাধ্যমে আমাদের আজকের এই সেশন শেষই হয়ে এরপরে আমরা অন্য বিষয়ের আলোচনা করব ওই সাত শ্রেণী লোকের আরও কয়েকটা শ্রেণী রয়ে গেছে পরবর্তী সেশনগুলোতে আমরা সেগুলো আলোচনা করব বে তফিদুল্লাহ আসসালামু আলাইকুম আরহামী আবরাকাত হাকে oh. CBT এর সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলা আন ইয়াতিয়াYawmul la bay'in fihi wala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 যা সন্তুষ্ট করবে আল্লাহির সাথে থাকুন আপনার জাকায়ত দানের অর্থ পাঠাতে পারেন এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বিল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক চার এক BIC Code, IBO, BZB 22, मेने चले समाज नारी और पुरुष रा नबिर सम श्रेष्ठ समाज इलाम समा साढ़ सम दस टाय बांगे पीट टी